উঠের উপরে চড়ে আল্লাহর প্রতি ভরসা করে মদিনা অভিমুখে রওনা হয়ে গেলেন আল্লাহর আল্লাহ আল্লাহর হাবিবের শহর তিনি হিজরত করা শুরু করলেন বন্ধুগণ নিরাপদে একজন সহযোগিতা করলেন সালামা পরবর্তী তার স্বামী মারা গেলে হুদের যুদ্ধে আল্লাহ কি করবেন তার সন্তান নিয়ে কোথায় যাবেন এই ভাবতে ছিলেন পিরু হাবিব মাহমুদুর রসিউল্লা সাল্লাহ সাল্লাম উমে সালামার কাছে পয়গাম পাঠালেন তিনি প্রস্তাব পাঠালেন এবং সেই প্রস্তাবে রাজি হয়ে রসুলের সঙ্গে তার বিবাহ হলো এবং বিধবা নারীকে প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আজ আমাদের সমাজে প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের একাধিক বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুঃমনদের বিভিন্ন কথা আজ আমাদের যুবক যুবতীরা শুনে অনেক সময় অন্যদিকে আমাদের যাবে তার উপযুক্ত ঘুরে বাড়াবে দারে দারে। তাই তাকে নবী সাল সাল্লাম হিসাবে গ্রহণ করে তাকে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন এবং তাকে মাহাতুল মোমিন বানালেন এর চাইতে মহান কাজ এর চাইতে সান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 নারীর লোভ থাকতো কখনই তিনি করতেন না আসুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের যে এক বিরূপ ধারণা এক ধারণা রয়েছে এটা থেকে আমরা মুক্ত হই এবং উমের সাল্লামার জীবনের দিনই এবং ইমানি চেতনা থেকে আমাদের মামনদেরকে এই ধরনের একটা নমুনা এই ধরনের দৃষ্টান্ত নারী হয়ে কিভাবে ইমান ও আমানের উপরে তিনি প্রতিষ্ঠিত থাকলেন কাফেরের মোকাবেলা করলেন এবং শেষ পর্যন্ত ইমানের উপরে তিনি থাকলেন এই আল্লাহ আল্লাহ রবাহিন তাকে দুনিয়া মর্যাদা দিলেন আখেরাত তাকে মর্যাদা দান করবেন বলছিলাম এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মে সালামা সালাম্মা রাজিয়াল আনহা তিনি বলেন কাসুল্লাহ সাল আল্লাহ আলহ্লাম রসুল্লাহ বলেছেন আল্লাফি ইনা যে রূপ বা রূপার কোনো পাত্রে পানি পান করবে আগুন জেনে শুনে পান করল না তাহলে স্বর্ণের পাত্র বা রূপার পাত্র এটাকে হারাম করে দেওয়া হলো কেউ যদি এই পাত্রে পানি পান করে বা খানা তাহলে সেজন্য জাহান্নামের পানি পান করলো এবং খানা খেলে বুঝবো তাহলে আমরা যে জাহান খানা খেলো জাকুম ফল এই ধরনের কিছু একটা আমরা বলব এই জন্য বন্ধুগণ স্বর্ণ এবং চাঁদের যে ব্যবহার আমাদের জন্য হারাম করে দেওয়া হলো এই খানার ব্যাপারে এইটাকে আপনার পাত্র ব্যবহারের ব্যাপারে কারণ এর মাধ্যমে আপনার অমুসলিমদের সাদৃশ্য আসবে তবে একটা কথা মনে রাখতে হবে পরিয়োজনে যদি কোনো বাসন ভেঙে যায় সেটাকে জোড়া দেওয়ার জন্য যেটা পরবর্তীতে আমাদের হাদিস আসবে সেটা হয়তো আমরা করতে পারি আমরা সেটাকে ব্যবহার করতে পারি তবে নিঃসন্দেহে যে পাত্র সোনা এবং চাঁদের এটা থেকে আমাদের বিরত থাকতে হবে কোনো ক্রমেই সেটা চামচ হোক সেটা গ্লাস হোক প্লেট হোক বা বাটি হোক কোন কিছু আমরা সোনা চাঁদির ব্যবহার করতে পারবো না এর মাধ্যমে আমরা পানি নিয়ে উজু বা গোসল বা পবিত্রতা অর্জন করতে পারব না এ কথা আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা আরও আপনাদেরকে সামনে নিতে চাই তার আগে বলবো আগের হাদিসটি মোত্তা ফাখুন আলাই অর্থাৎ এবং মুসলিম বর্ণনা করেছে মনে রাখবেন বন্ধ করবেন এ পৃথিবীতে কোরআনের পরে সর্ব সম্মত ক্রমে সিটি ইমাম বুখারি সহুল জামের মধ্যে যে হাদিসগুলিকে বর্ণনা করেছেন সে হাদিসগুলি বিশুদ্ধ এর পরের পর্যায়ে আসবে ইমাম মুসলিমের এবং হাদিস বা বিশুদ্ধ হওয়ার যে স্তরগুলি গুলি কয়েকটা প্রথমত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 আসবে সেগুলি হাদিস আমরা মনে রাখব বিশুদ্ধ সম্পূর্ণ হাদিস পারি মুসলিম হাদিস রয়েছে কি জাল হাদিস আল্লাহর নবীর নামে বানিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিও রয়েছে এই আমরা বলব কোরআন এবং হাদিস আমাদের জীবন পরিচালনার জন্যে সর্বদিক অবিভাগের জন্য যথেষ্ট কোন ক্রমেই একজন মানুষ যদি একবার না করে তাতে কোনো তার সমস্যা হবে না অধ্যায় ইমাম ইমনা হচ্ছেন হাদিসটি হল ওয়ানি আব্বাস ইহা মুসলিম বন্ধুগণ এখানে আমাদের কাছে দুইটি হাদিস এসেছে এর শব্দের কিছু কম রয়েছে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 ক থেকে যে হাদিসে এসেছে সেখানে বলা হচ্ছে আল্লাহ নবী আসালাম বলছেন যে দিবা ও দিলমাই তা তো কোন যদি পশু মরে যায় এবং তার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 आरोप करतो चामा के पाकितो दिए खाद्य पानी, पानी द्रव्य राशक पानी जो रखा पानी उजु गोसल कर पान करबले से पानी पवित्र थको पवित्र होना एकबे समस्त पशुर गोस्तु खावा हराम से गुला पा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 সঠিক মতে সেটা হবে না অতএব আজ যেটা দেখা যায় যে বাজারে বা আমাদের মার্কেটে বিভিন্ন পশু যেগুলির গোস্ত খাওয়া হারাম সেটাকে পাকানোর পরে জামা বা কোট বা কোটি বা বিভিন্ন ধরনের জিনিস যে বানানো হয় এটা বলবো আমরা সঠিক মতে ব্যবহার করা যায় নেই এটা অনেক সময় জুতা বানানো হয় স্যান্ডেল বানানো হয় হ্যাঁ তাহলে এক্ষেত্রে আমরা বলবো সঠিক মতে কারণ সেগুলি হারাম যায় না আবার কেউ কেউ বলেছেন যে জায়েজ কেউ বলেছেন এগুলি জাহেজ মোট কথা আল্লাহ রেগুলির গোস্ত খাওয়া হালাল অনেক পশু রয়েছে এর সুন্দর চামরাও রয়েছে আর মরে গেলে গেলেও সেটাকে পাকা চামড়া বানানোর বিভিন্ন আধুনিক যুগের সিস্টেমও হয়েছে এটাই আমরা ব্যবহার করব বন্ধুগণ এক্ষেত্রে হাদিসের বিভিন্ন যে বর্ণাগুলি এসেছে কোন কোনো বর্ণায় আমরা পেলাম যে যে কোনো চামড়া আইও যে কোনো চামড়া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 আমরা এটাকে অনেক সময় এটার গুরুত্বটা আমরা দান করি না এজন্য দেখেন হাদিসে একটা পাক হলো না পাক হলো পবিত্র হলো না অপবিত্র হলো সেটারও ব্যাপারটা আমাদেরকে জানিয়ে দিলেন সাল আলাইহাল্লাম এক্ষেত্রে চামড়া পবিত্র পাক করার জন্য আরো একটা হাদিস এখানে বণিত হয়েছে ওয়ান্লাম বেশিন একটা মৃত ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকজন এটাকে ট্রেনে ফেলে দিচ্ছিল মানে ট্রেনে ট্রেনে হেচড়াই নিয়ে গিয়ে ফেলে দিচ্ছিল বা ফেলে দিবে আল্লাহ নবী বলেন কেন এটা তোমরা এর চামড়াটা না ওরা বলে না পাক সে তো মরে গেছে অপবিত্র আল্লাহ বলেন দেখো পানি এবং কারা কারা এক প্রকার পাতা গাছের পাতা বাবলা গাছের পাতা বা বিভিন্ন ওই যুগে কাঁচা চামড়াকে পাকা করার একটা বিশেষ পাতা বললেন যে পানি এবং পাতা যদি কি করে দেওয়া হয় এটাকে পাকানো হয় পাকা করে দেওয়া হয় তাহলে সেটা পবিত্র হয়ে যাবে কেন তোমরা এটা ফেলে দিচ্ছ এই জিনিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে যার গোষ্ঠ খাওয়া হালাল এমন পশু যদি মারা যায় তাহলে তার চামড়া যেহেতু না পাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় मशक बन पत्रा पानी गशल करते सुंदर एक दिक्कना आसल बंधुक हालिस अपन का पेश कर परवर्ती पर्वगुली पूर्ण करब अकुम अरहमत